আইসা রাজিতাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন আমি বললাম আল্লাহর শপথ এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয় তিনি বললেন সম্ভবত তুমি হয়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটা তো আদম কন্যা জন্য আল্লাহ নির্ধারিত করেছেন তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে যাও কেবল কাবার তা করবে না